অজানার পথে চলিয়াছি একা আমি এক মুসাফি পথের মায়ায় ভাঙিয়াছি ঘর পথ কে করে চিনি ক্লান্ত শ্রান্ত শিথিল কদম দু চোখে অশ্রু ধারা পথের মাঝে খুঁজে ফিরি পথ আমি এক পথ হারা ধুলোবালি মাখা মলিন বদন হাওয়ায় উড়িছে কেশ ঠিকানা বিহীন পথ চলা যার নেই শুরু নেই শেষ চলিতে চলিতে দেখেছি অনেক হাসি কান্নার মেলা রবিরাঙা ভোর রোদেলা দুপুর অলস বিকেল বেলা সাঁঝের আকাশে ঘরে ফেরা পাখি রাতের আধার কালো নীল জোনাকির মিটিমিটি তারা চাঁদের স্নিগ্ধ আলো সরস্বতার নদী পুকুর নীল সাগরের জল ভাঙা ঢেউ নীর ভাঙা ঝড় প্রিয়ার চঞ্চলায় গোলাপ দেখেছি রজনীগন্ধা বেলি উত্তরী বায় ঝরে গেছে হায় কত না ফুলের গলি কত না অমৃত আছে ঢেলে কষ্টের গালিচা বিষের পেয়ালা হয়েছে আপন অধর ডুবেছে তাই বিলাসপুরির মহলে দেখেছি সাজানো বাসর ঘর গ্রাম্য বধুর দু চোখে কেবল বেদনার বালুচর দেখেছি অনেক ভোগের প্রাসাদ অট্টালিকার সারি দেখেছি গায়ের দুঃখিনি মায়ের চুলোয় বসেনি হাড়ি কত হাসাহাসি হাসি প্রেম প্রেম খেলা। পাশাপাশি তার রাশি রাশি ব্যথা ঘৃণা আর অবহেলা ছলনাময়ীর নির্মম হাসি মন ভোলা অভিনয় ব্যর্থজনের বিজয় দেখেছি বিজয়ীর পরাজয়